হিন্দ বিনতে হারিস ফিরাসিয়া যিনি তিনি বলেন আল্লাহ ফেরাতেন। অতপর মহিলারা ফিরে গিয়ে তাদের ঘরে প্রবেশ করতেন আল্লাহ রসুল সাল্লা আলাহ ফিরবার পূর্বেই ইবনু ওয়াহাব রহমতুল্লা ইউনুস রহমতুল্লা আলাহি সূত্রে শিহাব রহমতুল্লা আলাহী হতে বলেন যে আমাকে হিন্দ ফিরাসিয়াহরু তাল্লাহা বর্ণনা করেছেন এবং উসমান ইবনু উমার রহমতুল্লা আলহী বলেন আমাকে ইউনুস রহমান তাকে বর্ণনা করেছেন এবং তিনি মাবাদ ইবনু মিকাদ্দ রহমতুল্লাহ আলহি এর স্ত্রী আর মাবাদ বানু জুহারের সাথে সন্ধিতে চুক্তিতে আবদ্ধ ছিলেন এবং তিনি নবী সাল্লা সাল্লামের সহদরমিনী গণের নিকট যাতায়াত করতেন আলহি জুহরি রহমতুল্লা আলহী হতে বলেন যে আমাকে বর্ণনা করেছেন আর ইবনু আবু আতিক রহমতুল্লাহ আলহি জুহরি রহমতুল্লা আলহী সূত্রে হিন্দির হতে বর্ণনা করেছেন লায়স রহমতুল্লাহ আলহি ইবনু সাইদ রহমতুল্লা সূত্রে ইবনু শিহাব রহমতুল্লাহ আলাই হতে বর্ণনা করেছেন যে কুরাইশের এক মহিলা তাকে নাবি সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন